প্রজাপতি রাজকন্যা সে দিন আগের কথা এক পরমা সুন্দরী রাজকন্যা ছিল পবিত্র আত্মার মতো নিষ্পাপ তার ত্বক আর অতল গভীর দুই চোখ আশেপাশের রাজ্যে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল শুধু রূপের জন্য নয় তার বিদ্যা ও বুদ্ধির জন্যও অনেক রাজপুত্রই তার মন জয় করতে চেয়েছে কিন্তু সব চেষ্টা বিফলে গেছে একটি লোক যে জাদু বলে সমুদ্র শুকিয়ে ফেলতে পারে সে তার প্রেমে পাগল সেই জাদুকর দুর্গে গেল রাজকন্যা স্কাইলাকে বিয়ের প্রস্তাব দেবে বলে রূপশী কন্যা আমি এখানে তোমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছি কিন্তু রাজকন্যা তা প্রত্যাখ্যান করল তুমি আমার যোগ্য নও এতে জাদুকর প্রচণ্ড রেগে গেল এতটাই তাকে ভালোবাসে যে সে হার মানতে রাজি নয় তাই তাকে একটা প্রজাপতি বানিয়ে দিল কেউ কিছু বোঝার আগেই তারা যেন হাওয়ায় মিলিয়ে গেল সে রাজকন্যাকে বলল যদি তাকে বিয়ে করে তাহলে তাকে আগের মতো করে দেবে কিন্তু তবুও স্কাইলা রাজি হল না কিন্তু রাজকন্যা তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না কেন তুমি আমার প্রজাপতি আমাকে যদি বিয়ে করতে সে পালানোর সুযোগ পেল আর পালিয়ে গেল কি করলে তুমি রাজি হবে আমাকে বিয়ে করতে রাজকন্যা ও তো পালিয়ে গেছে মুহূর্তের জন্য রাজকন্যা ভুলে গেছিল যে সে একটা প্রজাপতি কিন্তু সাহসী রাজকন্যা চোখের জল মুছে রুখে দাঁড়ালো আমার নতুন অতিথিটা আমি এক রাজকন্যা কি অপূর্ব দেখতে প্রজাপতি তোমার দেওয়ালে আমার ছবি কেন আছে চিত্রকর রাজকন্যার কথা শুনতে পেল না তার গলার স্বর এতটাই মৃদু যে পোকা মাকড়ো তা শুনতে পায় না আমার আঁকা এই রাজকনার ছবিটা দেখছো। ওর মতো সুন্দরী আমি আর কোনদিন দেখিনি স্বপ্নে শুধু ওর মুখানা দেখতে পাই তাই আমি ওর ছবি এঁকেছি রাজকন্যা তুমি যেতে আমাকে কোনো চিন্তা তুমি এখানে খুব ভালো থাকবে আমার বন্ধু চিত্রকর তার অজান্তেই তার প্রিয় রাজকন্যাকে নিজের কাছে রেখে দিল দুদিন পর তার পাখনা গজানোর পর চিত্রকর তাকে প্রকৃতির কোলে ছেড়ে দিল রাজকন্যা উড়েই চলল কিন্তু জানে না কোথায় সে যাবে এখন আমি কোথায় যাব সে একটা ঝর্না দেখতে পেল তার মনে পড়ে গেল যে প্রতি পূর্ণিমাতে সে ঝর্ণার ধারে গিয়ে প্রাণ খুলে গান গাইত সে এক করুণ সুরে গুনগুন করতে লাগল সে জানতো না যে সেই ঝর্ণায় এক দেবী থাকে তোমার কণ্ঠ খুবই সুমধুর ছোট্ট আমি এক আমি আমার জলের প্রাসাদে বসে তোমাকে গুনগুন করতে শুনেছি গুনগুন আমি তো গান গাইছিলাম রাজকন্যা তখন আন্দাজ করতে পারেনি যে কেউ তার কথা শুনতে পাচ্ছে না তাই আমি এবার সবাই পাচ্ছে। প্রজাপতি রাজকন্যা প্রাণ খুলে গান গাইল তাতে দেবী এত প্রসন্ন হলো যে স্কাইলাকে একটি বর দিতে চাইল অসংখ্য ধন্যবাদ দেবী দেবীকে সে তার সমস্ত কথা খুলে বলল আর বর চাইলো যেন সম্ভব নয় তারা চিরস্থায়ী মানে আপনি কে বলছেন আমি শুধু তোমাকে মানুষ করে দিতে পারি কিন্তু দুই মিনিটের জন্য ধন্যবাদ ধন্যবাদ এই জাদুমন্ত্রের হাত থেকে রক্ষা পাবার একটাই উপায় যে এরকম করেছে তাকে হত্যা করা সেই জাদুকর আমার সাথে এই কাজ করেছে যদি এই জাদুকরকে তুমি ধুলিস সাত করে দিতে পারো তাহলে তুমি মানুষের রূপ ফিরে পাবে দেবী বলল যখন প্রয়োজন হবে তখন রাজকন্যা দু মিনিটের জন্য মানুষ হতে পারবে দু মিনিট শেষ হয়ে গেলেই তুমি আবার চিরকালের জন্য প্রজাপতি হয়ে যাবে যদি তুমি জাদুকরকে না মারতে পারো হ্যাঁ দেবী আমি জানি কি করতে হবে ও আমার প্রজাপতি বন্ধু ফিরে এসেছে তুমি আমাকে করো দয়া করে সাহায্য করো তুমি কথা বলতে পারো তাহলে কি সাহায্য দরকার তোমার আমি হলাম রাজকন্যা আমি মানুষ হয়ে ফিরে আসতে তোমার সাহায্য চাই আমি বুঝতে পারছি না তুমি কি করে রাজকন্যা হবে আমার এত বছরের কল্পনা ভালোবাসা ভালো লাগা আর তুমি একটা একটা প্রজাপতি আমাকে আমাকে এই রকম বানিয়ে বন্দি করে রেখেছিল তার ভয়ঙ্কর ইগলের কবল থেকে কোন রকমে পালিয়ে এসেছি আর এখানে পৌঁছে গেছি চিত্রকর সংশয় পড়ে গেল তোমার কথা শুনে আমি সত্যি বুঝতে পারছি না তবে কি তুমি সত্যি রাজকন্যা স্কাইলা তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি রাজকন্যা বাবা তোমার ছ বছরে জন্মদিনে কি উপহার দিয়েছিল খুব সহজ একটা সুন্দর টাট্টু ঘোড়া যার পিঠে আমি ঘড়ি মানে ঘুরতাম যখন মানুষ ছিলাম ঠিক বলেছো বিশ্বাসই হচ্ছে না তুমি তো সত্যি রাজকন্যা তুমি কি করছো আমাদের এক্ষুনি যেতে হবে আমি কি খালি হাতে জাদুকরের সঙ্গে লড়বো রাজকন্যা আমি তো এখানি এখানি কিছু অস্ত্র রেখেছিলাম হয়তো সে মহান বীর নয় তবু যখন সে রাজকন্যার সামনে এসে দাঁড়ালো এবং তার জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত ভেতরটা যেন কেঁপে উঠল তুমি কবি থেকে আমার ছবি আঁকছ যেদিন তুমি জন্মেছো মনে হয়েছিল তোমার ছবি আঁকতে চাই তখন বুঝিনি যে তুমি এমন রূপসী হবে রাজকন্যা বুঝতে পারলো। যে এই চিত্রকরকেই সে তার সারা জীবন ধরে খুঁজে চলেছে এবার তো যেতে হয় ও যদি ঘুমিয়ে থাকে তাহলে যাকবার আগে কাজটা শেষ করতে হবে তাই যেন হয় আমি তো আর যোদ্ধা নই আছে ওখানে এই রে কোন সাহসে তুমি এখানে এসেছো আমি রাজকন্যা আর তার সাহসী রাজকন্যা আমাকে বাঁচানোর জন্য মানুষ হয়ে গেলে আমার আসল রাজপুত্র রাজকন্যাকে মৃত্যুর এত কাছে দেখে ও চলে গেছে আমি আবার মানুষ হয়ে গেছি চলো ফিরে যাই আমার প্রিয় রাজকন্যা জাদুকরের রাস্তা বল থেকে একটা ঘোড়া নিয়ে তার পিঠে চেপে দুজনে এগিয়ে চলল এক সুন্দর ভবিষ্যতের দিকে দুজনে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল